মানবতার সমাধান আসসালামুক রহমাত সকল বান্দার প্রতি বড় দয়াবান আল্লাহ আল্লাপাক সবার রিজিকের ব্যবস্থা করেন সবার সমস্যার সমাধান করেন আল্লাপাক প্রত্যেক বান্দাকে সাহায্য করেন আল্লাহ আল্লাপাকের কাছে যারা চাই আল্লাহ পাক তাদের ডাকে সাড়া দেন সালাত এবং সালাম নাজল হকেন এবং মোহাম্মদুর রাসুল্লাহ সাল্ল্লা আলি সালামের উপর যিনি বিশ্বজাহানের সমস্ত সৃষ্টির জন্য রহমত ছিলেন আমাদের তফসির হবে সুরায়ে তালাখের আয়াত নম্বর সাত থেকে আল্লাপাক এরশাদ করছেন এতে তালাক প্রাতা নারীদের খরচ সম্পর্কে ব্যয়বহন সম্পর্কে যে ওই মহিলারা যাদের তালাক হয়েছে আর তালাকেরা রাজি হয়ে আছে এখনও স্বামী ফিরাতে পারবে ইদ্দতের মধ্যেই ওই মহিলারা রয়েছে তাদেরকে খরচ দিতে হবে খরচের পরিমাণটা কেমন হইতে হবে এই ক্ষেত্রে যে যতটা সামর্থ্য রাখে সেই অনুযায়ী খরচ দেবে একই দেশের একই গ্রামের একই সমাজের যারা ধনাঢ্য ব্যক্তি দিনে রকম খরচ করে ওই রকম ধরনের খরচ দেবে আর ওই গ্রামের গরিব দরিদ্র মানুষ যেমন গরিব দরিদ্ররা খরচ করে সেই রকমের খরচ দেবে আল্লাহাক এ মর্মের সাদ করছেন লেয়নফেক যু সি মিন সাতহি জাতি করে ব্যয় করে স্বচ্ছল ব্যক্তি যো সা মানে সচ্ছল ব্যক্তি মিন সাতহি তার স্বচ্ছলতা অনুযায়ী আতা যা আল্লাহ পাক দিয়েছে তা থেকে যেন সেও তার ওই তালাক প্রাপ্ত স্ত্রীর উপর খরচ করে ব্যয় করে লাইকুল্লাহ পাক যা দান করেছেন তার অতিরিক্ত কোনো ব্যক্তিকে দায়িত্ব চাপান না আল্লাহ পাক আপনাকে অল্প পয়সা দান করেছেন আর আপনাকে দিতে হবে অনেক টাকা এইরকম আল্লাহ করেন না এগুলি আল্লাহর পক্ষ থেকে ফয়েস আল্লাহ বিচার বিভাগকে এই আয়াতগুলি সামনে রাখতে হবে একটা গরিবের কেস গেছে স্বামী স্ত্রীর কেস আর খরচ দিতে হবে তাহলে সরকার যখন অর্ডার করবে যে হ্যাঁ খরচ দিতে হবে তো গরিবের যেমন খরচ দেওয়া উচিত সেই রকম খরচ তার উপর আবশ্যক করবে আর যখন দেখবে যে না একটা পয়সাওয়ালা মানুষের কেস এ যথেষ্ট পয়সা দিতে পারবে না তখন বেশি করে তার ওপর খরচ নির্ধারণ করা যে এত টাকা তোমাকে মান্থলি দিতে হবে এটা সরকারের কাছে যখন আদালতে কোনো কেস আসবে তখন এই রকমই নীতিমালা অবলম্বন করবে যা আল্লাহ নাজেল বিধান আল্লাহ পাক বলছেন সাইজ আল্লাহ বা আদা ওসরে তালাক হয়ে গেল খরচ খরচা দিল স্ত্রীর তারপরে এক সময় তো পৃথক ক্ষতি হবে তারপরে স্বামী বাড়িতে সংসারের কাজ করার লোক নেই এই দিক থেকে মানসিক শারীরিক পারিবারিক অশান্তি ওই স্ত্রী স্বামী হারা হয়েছে তার দুঃখ কষ্ট বেদনা আর কোথায় যাবো কোথায় আশ্রয় নিব আগামী জীবনটা কি হবে এ নান চিন্তায় হয়তো পরেশান থাকতে পারে আল্লাহ আল্লাহবা বলছেন যে দেখো কেউ চিন্তা করিও না সায়াজা আল্লাহ বা আদা উসরেসরা প্রত্যেক কঠিনের পরে আল্লাহ পাক শীঘ্রই সহজ করে আল্লাহ পাকের প্রতিশোধ কিন্তু আল্লাহর বান্দা হইতে হবে আল্লাহ পাকের গোলামের প্রমাণ দিতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে ওয়াকিয়া আল্লাহ পাক বলছেন বহু জনপদ রয়েছে আর্থাৎ আমরে রব্বে হা যে জনপদের অধিবাসীরা তাদের রবের প্রতিপালকের আদেশের নির্দেশের বিরুদ্ধাচরণ করেছিল নাফারমনি করেছিল বহু দেশ বহু অঞ্চল বহু গ্রাম কারিয়া গ্রামকে বলা হয় শহরকে বলা হয় দেশকে বলা হয় কোরআনের ভাষায় কারিয়া সবকিছুকে বলা হয়েছে আর কারিয়া বলে জনপদ বলে জনপদের অধিবাসীদেরকে উদ্দেশ্য করা হয়েছে বহু জনপদ আর জনপদের অধিবাসীরা এরকম ছিল যে সেখানকার লোকেরা পাক যে তাদের প্রতিপালক আল্লাপাকের আদেশ নিষেধে বিরুদ্ধাচরণ করেছে অরসলিহী এবং আল্লাহ পাকের রসলগণের বিরুদ্ধাচরণ করেছে হাহা হাস না হিসাব আন সদিদ বলছেন তখন আমি তাদের কড়াক্রান্তি হিসাব নিয়েছি এই হিসাব পৃথিবীর হিসাব এ আখেরাতের পরকালের হিসাব নয় অর্থাৎ আল্লাপাক বলছেন আমি কঠিনভাবে তাদের প্রতিশোধ নিয়েছি যখন আল্লাহ দ্রোহী হয়েছে আল্লা পরকালে বিশ্বাসী হয়নি পাপ খোলাখুলি পাপ করা শুরু করেছে আল্লাপের গজব ক্রোধ নেমে এসছে আল্লাহ পাক করেছেন এ হচ্ছে আল্লাপাকের কঠিন পকড়া ও প্রতিশোধ নেওয়া ও আজ দাব না হা আজ নকরা এবং তাদেরকে আমি কঠোর শাস্তি দিয়েছি বহু জাতিক আল্লাহ এইভাবে মানব জাতির ইতিহাসে ধ্বংস করেছেন আম রেহা সুতরাং এই যে শাস্তি পেলো শাস্তিটা এমনিতে দেওয়া হয়নি তাদের যে কাজকর্ম ছিল পাপা কার্য ছিল এই পাপাচারের পরিণাম আস্বাদন করেছে পাপ করেছিল তার পরিণাম ওয়াবাল পরিণাম তারা পেয়েছে ওয়াকান আহা খুসরা আর তাদের শেষ পরিণাম সর্বনাশী ছিল ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর কিছু ছিল না তাহলে যারাই আল্লাহর দিনকে অস্বীকার করেছে আল্লাহ পাককে অস্বীকার করেছে। আল্লাহ পাকের তৌহিদ একত্রিককে অস্বীকার করেছে শিরকি বিদাতে লিপ্ত হয়েছে বিভিন্ন পাপে লিপ্ত হয়েছে আল্লাহর হক নষ্ট করেছে বান্দার হক নষ্ট করেছে মাতা পিতার হক নষ্ট করেছে আল্লাপাক তাদের বহু জাতিকে দুনিয়াতেই শাস্তি দিয়েছেন আর অনেককে রয়েছে আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দেন না আল্লাহ করেছেন আম অবসর দাও কিন্তু ছেড়ে দেওয়া কথা বলা হয়নি কোনো কেন কোনো পাকে ছাড়া হবে না এহকালে যদি ছাড় দেওয়া হয় আখেরাতে ছেড়ে দেওয়া হবে না কবরের জীবনে ছেড়ে দেওয়া হবে না আর নাহলে দুনিয়াতেও যে মানসিক পীড়া শারীরিক পীড়া পারিবারিক সমস্যা সামাজিক অশান্তি রাষ্ট্রীয় অশান্তি অর্থনীতির সংকট ইত্যাদি এগুলি আল্লা পাকে বিভিন্ন রকমের আজাব আসমানী দুর্যোগ জমিনী দুর্যোগ আল্লাহ পাকে আজাব কিন্তু নির্বোধরা বুঝে না আহ আল্লাহম আজ শরীদ আল্লাহ তাদের জন্য কঠোর শাস্তি প্রস্তুত করে রেখেছে আর জাহান নামের শাস্তি তো প্রস্তুত হই রয়েছে আল্লাহকে ভয় করো ইয়া উলিল আলবাব হে জ্ঞানবান মানুষরা মানু জ্ঞানবান মানুষ কারা যারা ইমানদার তাহলে আল্লাহ জ্ঞানী হওয়ার জন্য প্রথম যে শর্ত লাগিয়েছেন বিশ্বাসী হইতাল আল্লাহ যা বলেছেন বিশ্বাস করবে আম্বি আর যা বলেছেন বিশ্বাস করবে তা হইলে আপনি জ্ঞানী আর না যতই বড় বিচ্ছক্ষণ হয়ে যান না কেন আল্লাহ পরকাল সম্পর্কে কোনো ধারণা নেই তারপরে বিশ্বাসও নেই কোনো কর্ম নেই তাহলে নির্বোধ কাদ আনসালিকর আল্লাহ পাক তোমাদের উদ্দেশ্যে উপদেশ নাজেল করেছেন আল কোরআন রাসুলান আর রাসুলুন পাঠিয়েছেন রাসুলান মানে ও আর সাল রাসুল আল্লাহ উপদেশ নাজেল করেছেন আল কোরআন ও আর সালা রাসুলান আল্লাহ পাক রাসুলো প্রেরণ করেছেন শেষ নবী মোহাম্মদুল আলাইকুম আয়াতুল্লাহ যিনি আল্লাহ পাকের আয়াতসমূহ পড়ে শোনাচ্ছেন পড়ে শুনিয়েছেন মোবাইয়া সুস্পষ্ট সেসব আয়াত এমন নয় যে বুঝা মুশকিল আল্লাহ পাকের সাদ করেছেন যে আল্লাহ পাক কেন রসুল পাঠিয়েছেন আর এই উপদেশ নাজেল করেছেন এই জন্য ইউরাজ আমানু আমি মিনাউজাত ও এলা নূর যাতে করে আল্লাহ পাক রবুল আলমিন বের করে নেন ওই সব লোকদেরকে যারা বিশ্বাসী হয়েছে এবং সৎকর্মশীল হয়েছে মিনাউজলাত গভীর অন্ধকার থেকে আল্লাহ বহু বচন বলেছেন গভীর অন্ধকার থেকে কুফুরীর অন্ধকার কুপ্রবৃত্তির অনসর অন্ধকার সংশয়ের অন্ধকার এসব অন্ধকার থেকে আল্লাপাক বের করে এলা নূর আলোর দিগে নূরের ক্ষেত্রে আনোয়ার আল্লাহ এক বছর বলেছেন কারণ সত্য হচ্ছে একটি পৃথিবীতে সত্য হচ্ছে একটি সেটা হচ্ছে ইসলাম ইমান তৌহিদ সন্ন্যত ইমানের সংজ্ঞা পড়েন এখন ইসলামের সংজ্ঞা পড়েন এগুলি হচ্ছে হক আল্লাহ পাকের একত্র হক সৎকর্মশীল হক আর বাতিল অনেক রয়েছে নাস্তিকতা বাতিল বহুত্ববাদ বাতিল মুনাফিকি বাতিল পাপে লিপ্ত থাকা বাতিল হারাম খাওয়া বাতিল ফরজ ছড়া বাতিল দুনিয়াকে কামড়ে ধরা বাতিল সেই জন্য এগুলোকে জুলুমাত আল্লাহ বলেছেন অনেক জুলুমাত অন্ধকার রয়েছে বেনামাজি হওয়ার অন্ধকার আল্লাহর হক নষ্ট করার অন্ধকার মানুষের হক নষ্ট করার অন্ধকার অন্ধকার অনেক রয়েছে বহু বছর এই জন্য বলেছেন আল্লাহ অমাইম বিল্লাহ আর যারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে আর ওই আমলস আল্হান ভালো আমল করবে ইউদ্ল হুজান নাথ তাদেরকে আল্লাহ পাকে এমন জান্নাত সমূহে দাখিল করবেন তাজিরি মিন তাহাতিহাল যা নিম্ন দেশ হয়ে বহু নহর প্রবাহিত হবে খালেদিন আফিহা আবাদা সেখানে চিরকাল বসবাস করবি কাদ আহসান আল্লাহ রিজ্কা আল্লাহ পাক এইরকম সৎকর্মশীলী ইমানদারদের জন্য উত্তম রিজিক আল্লাহ পাক বলছেন তাদের রিজিককে বড়ই উত্তম করেছেন সুন্দর রিজিক তাদের জন্য আল্লাহ পাক রেখেছেন তারপর আল্লাহাক রসাদ করেছেন আল্লাহ খালাক আসামাওয়াত আল্লাহ সেই সত্ত্বা যিনি সাত আকাশ সমূহ সৃষ্টি করেছেন সাবা আসামাওয়াত অমিনাল আর দেহ আর পৃথিবী জমিনও সৃষ্টি করেছেন এই আকাশের অনুরূপ আকাশের মতই অর্থাৎ যেমন সাত আকাশ রয়েছে তেমনি সাত জমিন রয়েছে এই আয়াতটি প্রমাণ করে যদিও কোরআন এখানে অধিকাংশ জায়গায় সামাওয়াদ বহু বচন এসছে আর বচন এসছে কিন্তু আল্লাহ স্পষ্ট বলছেন অমিনাল আর দেলাহ না আর জমিনও আকাশের মতোই আল্লাহ সৃষ্টি করেছেন মানে এই দিক থেকে মতো যে সাতটি জমিনও রয়েছে আর নবী হতে সাবা আর কিয়ামতের দিনে আল্লাহ পাক তাকে মালা পরিয়ে দেবেন সাবা আর সাত জমিনের সাবা আর নবীল বলেছেন যে তুমি একটু আধা হাত জমি চেপেছ তুমি সাত জমি নিয়ে যাও কোথায় নিয়ে যতক্ষণ সেই মানুষ না মাফ করো তখন না এই সবের মাঝে আকাশ এবং জমিনের মাঝে প্রত্যেক আকাশে আল্লাহ আদেশ নিষেধ আসে ফেরেস্তাদের জন্য এই করো সেই করো কাউকে মারো কাউকে জীবন দাও কাউকে সুস্থ করো কাউকে পীড়িত করো আমির কে গরিব করো গরিবকে আমির ইত্যাদি আল্লা পাখের বহু আদেশ নিষেধ রয়েছে এইসব আকাশে এছাড়াও আর জমিনও আল্লাহ পাখের আদেশ নিষেধ নাজিল হয় আল্লাপাক বলছেন আল্লাপাকের ফসল হয় কোথায় কী হবে কোন দেশে কি হবে কোন সমাজে কি হবে কোন পরিবারে কি হবে কোন লোকের কি হবে লেতা আলামু যাতে করে তোমরা জানতে পারো যে আন্না আল্লাহ আল্লা সাইন কাদী আল্লাহ পাকি সাত আসমান সাত জমিন সৃষ্টি করেছেন যাতে করে তোমার ভালো করে জেনে নাও যে আল্লাহ পাক রব্বুল আলমিন সবকিছুর ওপর আমি আর আপনারা দেখছেন বাংলা মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন शुक्रवार थे सम्प्रचार सकाल साढ़े अब इबने अब्बास रसुल्लाह सल्लाम स्वास्थ्य और अवसर এই দুটি অনুগ্রহের ব্যাপার অধিকাংশ মানুষ অবহেলা করে সেহী বুখারি সপ্তম খণ্ড মন গড়ানো অধ্যায় হাতির সংখ্যা ছ হাজার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 সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আমাদের আলোচনা চলছিল সুরায় তালাকের আর তালাক সম্পর্কে আমরা এই অল্প সময়ে বেশ কিছু মশলা মশাইল পেশ করলাম এই আয়াতগুলির আলোকে আর তালাকের বিষয়টি অত্যন্ত জটিল সুতরাং সাধারণ মানুষ তো দূরের কথা সাধারণ মুসলিম তো দূরের কথা যারা আলেম মানে আলেমের মতো আলেম তাদেরকেও তালাকের ফতোয়া দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক সাবধান হওয়া উচিত ফতোয়া দেওয়ার জন্য আপনি যেমন আল্লাহর পক্ষ থেকে সাইন করছেন ফতুয়াকে বলা হয়েছে তৌকি আনর্বিল আলমিন বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে আপনি সাইন করছেন স্বাক্ষর করছেন আল্লাহর প্রতিনিধিত্ব করছেন ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আল্লাহর কথা বলতেছেন সুতরাং আপনাকে জানতে হবে যে আমি যে কথাটি বললাম এর উৎস কি কোন আয়াতের ভিত্তিতে বললাম অথবা কোন হাদিসের ভিত্তিতে বললাম আয়াত কি আসলে প্রমাণ করে না আমি অপব্যাখ্যা করলাম এটা আপনাকে কনফার্ম হতে হবে হাদিস যেটা বললো হাদিসটা সহি না জয়ীফ আর এই হাদিসটা কি আমার মাসলা যেটা বলছি এর ওপরে ফিট হয় তারপরে সবচেয়ে ভালো সতর্কতা যে আমার পূর্বে কি আর কেউ বলেছেন কোন ওই বিশিষ্ট আলে মহাদেস ফাকিহ সালাফেসাল সাহাবাইকারদের যুগ থেকে শুরু করি আমাদের সালাফ কেউ রয়েছে কেউ বলেছেন এইরকম ফতুয়া নতুন একটা ফতুয়া দিয়ে বসলেন যেটা মারাত্মক হবে আপনার জন্য সুতরাং ফতুয়ার ক্ষেত্রে সতর্ক সাবধান এইরকমই যেসব ভাইরা তালাক দিতে বাধ্য হবেন তালাক দেবেন সেই ক্ষেত্রে তালাক দেওয়ার আগে ফাঁস আলু আহ্লা যদি না জানা থাকে আর জানা নেই তালাকের যদি নাটি মাসালাম সাহায্য সুতরাং আপনি জিজ্ঞাসা করে নেন আর এই জিজ্ঞাসা করতে করতে আপনার হয়তো মাথাটা ঠান্ডা হয়ে যাবে রাগারাগি তো সাথে সাথে তালাক সমস্যাটা হচ্ছে আমাদের মুসলিম সমাজের উপমহাদেশে যে তালাক রাগের সমাজ ছাড়া ঠান্ডা মেজাজ তালাক দেয় না সাথে সাঁতে দিল তালাক আর তারপরে একবারে হারাম তালাক বেদাতি তালাক একসাথে তিন তালাক তো এগুলি হচ্ছে সমস্যা তারপরে হ্যাঁ তারপরে যখন মাথা ঠান্ডা হলে হাইকি করলাম তিনটে ছেড়ে দিলাম গুলি একসাথে তো আর কিছুই নেই বিবি গেলো ছেলে মেয়েদের কি হবে সংসারের কি হবে না মাথা জিজ্ঞেস করতে যান মাসা জিজ্ঞাসা করতে গেলে হয়তো আলেম সাহেব একটু বুঝে না কেমন তালাক দেবেন ওখানে হয়তো মাথা ঠান্ডা হয়ে যেতে আসতে মাথা ঠান্ডা হয়ে গেছে উজু করেন একটু মাথা আরও ঠান্ডা করেন শয়তান থেকে আল্লাহর কাছে ফানাচানা শয়তান ওজিম পড়েন তাহলে ওতে শয়তান দূরে হলো অনেকটা মাথা ঠান্ডা হলো তারপরে চিন্তা করেন কি কি তালাক দিতে হবে নামাজ পড়ে না শিরিক করে জেনাবে ব্যবীচার কোকাজে লিপ্ত এর স্বভাব খুব খারাপ অবাধ মেলামেশা এর কথাই শোনো অবাধ্য এইরকম কিছু ক্ষেত্রে রয়েছে আর এই যে আপনার মায়ের আপনি করবেন অবিল বলে দে আপনি মাতা পিতার সেবা করেন আপনার স্ত্রীকে বলা হয়েছে যে তোমার স্বামীর মায়ের বাবার সেবা করো তবে স্বামীকে খুশি করার জন্য তার জন্য উচিত হবে স্বামীর মা বাবেরও সেবা করা যতটা পারবে কিন্তু এইভাবে বোঝা চাপিয়ে দিন না যতটা আল্লাহ না চাপিয়েছে এত বড় বোঝা করে দিয়ে না যা তার অধিকার নেই এক পা ওঠাতে পারবে না তার মাকে কেন দেখতে গেল এই রকম না যদি সেখানে পর্দার ব্যবস্থা থাকে আল্লাহকে ভয় করে তারা সেখানে গেলে কোনো আশঙ্কা নেই চরিত্র নষ্ট হয় তাহলে যেতে দেবেন যাবে আসবে আত্মীয়ত্যার সম্পর্ক রাখবে তো এখানে আমাদের তা শির শেষ হয়েছে সুরা তালাকের এখন আপনাদের সামনে প্রশ্নর সময় আছে যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন দিও না যদি বলো ঠিক আছে তালাক দিও না অগতির গতি না হলে নিরূপায় না হলে তালাক দিও না এমনিতে সামান্য শুধু কাপড় বদল করার বদল করতে চান যে বয়স হয়ে গেছে আর রূপ লাবান্ন চলে গেছে আর আমি এখনও শক্তিশালী হয়ে আছি আর দুটো তো রাখতেই পারবো না তো তালাক দিয়ে সরাই হ্যাঁ কারণ আমাদের মহিলারাও খুব মুশকিল যে এরা দুটো রাখতে দেবে না আর প্রয়োজন হয়তো স্বামীর আর একটাতে মিটছে না হারাম যদি করে নেয় তাদের সন্তুষ্ট ব্যবচার বলে সন্তুষ্ট কিন্তু যদি বিবাহ করে নেয় মেনে নিতে পারবে না এই জাহিলিয়াতের যুগ জাহিলিয়াতের যুগ কোনো এক মুসলিম দেশের আদালতে লোকের বিরুদ্ধে কেস করা হয়েছে মহিলা কেস করেছে আমার স্বামী আমার বিনা অনুমতি বিয়ে করে নিয়েছে দ্বিতীয় তখন আসামি হয়ে সেই স্বামী হাজির হয়েছে করছে জজ যে কেন বিয়ে করেছো তুমি তো বলছো স্যার আমি বিয়ে করিনি ওটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড বলছে তাই নাকি বলছে হ্যাঁ তাই তো কোনো অপরাধ না হ্যাঁ হচ্ছে মুসলিম মুসলিম মতের মুসলিম দেশের আদালতের অবস্থা আল্লাহ হেফাজত করে দেশের নাম বলবো না তো উত্তর হয়েছে আপনার তালাক অগতির গতি তালাক দিতে পারে কিন্তু তালাক দিলে আল্লাহর আরো সেঁপে ওঠে এই হাদিসটি সহি নয় জি এই ধরনের কারণ যদি হয়তো ঠিক আছে এখন আর আপনার মেরে দিয়েছে আপনার বাপকে গাল দিয়ে একবার দুবার হয়তো মাফ করতে পারেন কিন্তু এইরকম স্বভাব থাকে আসসালাম ज्ञान देवेंद्र किस दिन दें समय चरित्र नष्ट कर, कर फेले रखा सम्भवनाथ कर নিজেকে সুরক্ষিত এই রকম বেশ কিছু নজরির আছে আর ছোটখাটো বিষয়ে নয় আসসালামাইকুম সালাম একজন মুসলিম ব্যক্তি কাফের এবং মুসরেক কোন কর্মক্ষেত্রের মাধ্যমে বলা যাবে একজন মুসলিম ব্যক্তিকে অতক্ষণ পর্যন্ত কাফের বলা যাবে না যতক্ষণ আল্লাহ বা তার কাফের না বলেছে। নিজের ইজতেহাদের ভিত্তিতে শুধু কাফের বলে দেবেন আর ইজতেহাদের যোগ্যতাও আছে কিনা এটাও তো ওজন করতে হবে আজকাল পৃথিবীতে তেমন মুস্তাহিদ পাওয়া মুশকিল সুতরাং এই কুফুরির ব্যাপারটা এত ডালভাত নয় যে আবেগে আজকাল কুফুরির ফতুয়াটা আবেগে হয়ে থাকে আর মুসলিম সমাজে আজকাল কাফের যারা জন্মসূত্রে কাফের তাদেরকে কাফের বলেন না নিজেদের মধ্যে এক দল আর দলকে কাফের বলে থাকে এটা সবচেয়ে বেশি যে দুটো পরিসংখ্যান দেখেন তাহলে যারা আল্লাহ জন্মসূত্রে কাফের করেছেন মুসরে করেছেন তাদেরকে কাফের বলবেন না বলছেন না কাফেরকে কাফের বলো হারাম এই আবার আছে ভ্রান্ত পোতোয়া কিন্তু মুসলিম সমাজে আপনার তরিকায় না কাফের আরে দুনিয়ার গরজের নেতৃত্বের গরজে মানবরচিত বিধান বাস্তবায়ন করছে কিন্তু আল্লাহ পরকালে বিশ্বাস আছে মানব রচিত বিধান বিশ্বাস নেই তার যে এটাই সমাধান কিন্তু পারি না তাহলে ফার্স্ট আলেম আল্লাহ বলেছেন না ঢালাহারে যারা মানব বিধান দিয়ে ফয়সালা করে তার একবারে বের এই ফতোয়া দেওয়ার আলেমকে অধিকার নেই আর সাধারণ অধিকার নেই আর কাফের কাউকে বলার ক্ষেত্রে একটা হচ্ছে সাধারণভাবে আমভাবে কথা বলা যে যারা এই রকম কাজ করবে তারা কাফের হবে যার মধ্যে এই পাপ পাওয়া যাবে এই অন্যায় বয়সে কাফের হবে এটা একটা আলাদা কথা এই ক্ষেত্রে বলা যেতে পারে হ্যাঁ যে বেনামাজি কাফের যেই ব্যক্তি আল্লাহর অন্যকে সেদা করে কাফের মুশরেক এইভাবে বলা যেতে পারে কিন্তু একটা লোককে দেখছেন যে কবরে শেষদা করছে আর বলছি তুমি কাফের বা এই লোকটাই কাফের খাস করে এটা হচ্ছে খাস করে তাকফির মাইয়ান নির্দিষ্ট কোনো ব্যক্তিকে কাফের বলা যদিও সে কুফুরি করে বলা যাবে না যতক্ষণ পর্যন্ত কাফের বলার জন্য যেসব শর্ত রয়েছে শর্ত পুরা না হবে আর যে মামানে বাধা রয়েছে বাধা যতক্ষণ পর্যন্ত দূর না হবে এগুলি সাধারণ মানুষ তো বুঝে আমাদের দেশে আলিম সমাজে বুঝে কিনা ঢাল আরে কাফের বিরোধী আবেগে দাও কুবুরা রাগ কাফের। আমাদের বিরুদ্ধে বলেছে দাও কাফের এইভাবে চলে না শর্ত করা হইতে হবে আর বাধা দূর হইতে হবে ওর কাছে সংশয় আছে কবরে সেজনা করছে কিন্তু সংশয় আছে ওর কাছে আসল ইসলাম স্পষ্ট করে পৌঁছেনি নি সংশয় যে আল্লাহকে সরাসরি পাওয়া যায় না আল্লাহকে পেতে হইলে কোনো একটা মাধ্যম লাগে আর মাধ্যম ইমান আমল আসল কোরআন বলছে কিন্তু পর্যন্ত ওর সংশাই দূর না করছো ভাত না দূর করেছ তারপরে তার অজ্ঞতা জেহালাত অজ্ঞতা জানে না ইসলাম সময় তৌহিদের আমাদের দেশে আলোচনাই হয় না সমস্ত বক্তব্য হয় নিয়ে আলোচনা হয় না ছোটখাটো মাসলাম নিয়ে বাড়াবাড়ি করা হয় আর বহ মা হয় কিন্তু তৌহিদ আর শির্কের উপর কোনো দর্শাই না উজু ভঙ্গের কারণ সাধারণ মুসলিম বলতে পারবে নামাজ ভঙ্গের কারণ বলতে পারবে তাই না রোজা ভঙ্গের কারণ বলতে পারবে কিন্তু তৌহিদ ভঙ্গের কারণ জিজ্ঞাসা করেন মুসলিম বলবে হা হালাদি তা তো প্রথমবার শুনছি জিমান আবার ভঙ্গ হয়ে যায় ইসলাম ইসলাম বুঝেই না কিন্তু নওয়াকজে উজু বুঝে এটা কি বাস্তব অবস্থা নয় মুসলিম জাতির আমাদের উপমহাদেশা তাহলে চিন্তা করেন আপনি কি করে ওকে অজ্ঞতার সাথে জানেন না বেচারা জানিয়ে দিলেন হ্যাঁ জানলো যে তৌহিদ কি সির কি সন্ন্যদ কি বেদাত কি জানলো রাসুল কে নিয়েছেন তারপরে তার সংশয় না তারপরে সে আপনাকে প্রশ্ন করছে সংশয় আছে সংশয় দূর করে দিলেন সব দূর করে দেওয়ার পর বলছে না আমি এইটাই বিশ্বাস করবো এটাই বিশ্বাস করবো তারপরে সে নিরুপায় নয় তাকে কেউ বাধ্য করেনি হতে পারে বাধ্য করে তাকে কেউ চেষ্টা করেছে যে সময় চেষ্টা করেছে হয়তো কেউ বাধ্য করেছে তুই চেষ্টা করেন মেরে দেবো তো বাধাগুলি দূর হইতে হবে না জবরদস্তি জানলে তারপর না করাই কি করবো কাফের জবদস্তি চেষ্টা করে নেওয়া হয়েছে না তাহলে আল্লাহাম আলমসল আলহামদুলিল্লাহ রব আশি ملأضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعلائي لا يطيب العيش إلا في رضا رب السماء عرفت الله ربي أشرق النور بقلبي যে কোরআন এবং সন্ন্য কে মেনে চলে যে সমাজের নারী ও পুরুষরা महान आल्ला सत्यार अर्थे आईडियल मुस्लिम समाज कम मुसलिम समाज प्रत्येक सदस्य हब যেখানে নিষিদ্ধ হারাম কাজ দেখুন ইসলামী সমাজ আজ সন্ধ্যা সাড়ে সকাল সাড়ে দশটায় বাংলাদেশে সত্যবাদিতা উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার চল্লিশ হাদিস আজ রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক ও প্রবলেম হেভন ও হেলিসপশন ইউ চুজ ব্যুটি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 देख अर्धांगिनी नात्वांगी प्रति रविवार रे साए पुनः सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगल है